المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته بريدارشو بصورة بها يبنيرا كاسه الدوري أبنى رجيزي كانتك أمديرا أسكري على شن سنة أبنى دي شاكو القزانات شأن ترك شوبتك ومبارك بات بريدارشوك الحمد لله الله سبحانه وتعالى وشي مقريبا أمر اجن مسلم আল্লাহ সুবাহনতাল আমাদের জন্য ইসলাম নামে একটি ধর্মকে নির্বাচন করেছেন মাননীত করেছেন আল্লাহ সোহানো বলেছেন আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে একটি আর তা হচ্ছে আল ইসলাম একই সাথে অব্বুল আলমিন ইসলাম ছাড়া অন্য ধর্মের বাতিলত্ব তিনি ঘোষণা করেছেন তিনি বলতেছেন অমাইয়া আবাইর আল ইসলাম দিনা ফালাই ইউকাল যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ অন্য কোনো জীবন বিধানকে জীবন ব্যবস্থাকে ধর্মকে অন্বেষণ করল ফালাহকবালা মিনহু আহু আফিল আখরাত মিনাল আল খরিন কোশ্চিন কালেও তার থেকে সে ধর্ম সে জীবন বিধান সে কর্মকে আল্লাহ গ্রহণ করবেন না বরং অহু আফিল আখরাত মিন আল খাশির ক্ষতিগ্রস্ত হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে প্রিয় দর্শক একজন মুসলিম হিসাবে আমাদেরকে বাঁচতে হলে প্রকৃত একজন মুসলিম হিসাবে জীবনযাপন করতে চাইলে প্রকৃত একজন মুসলিম হিসাবে আল্লা সবাহান তালার সাথে সাক্ষাৎ করতে চাইলে আমাদেরকে এ দিনের যে তিনটি স্তর রয়েছে সে স্তর বা সে ধাপগুলো অতিক্রম করতে হবে এজন্য প্রত্যেকটি মুসলিমকে তিনটি কর্ম করতে হবে তিনটি কর্মের কাছে প্রতিটি মুসলিম তার ইসলামকে পূর্ণ করার জন্য দায়বদ্ধ বা সে সব সময় মুখাপেক্ষী এই তিনটি কর্ম পূর্ণ ছাড়া একজন মুসলিম কখনোই খাঁটি মুসলিম হতে পারে না আর তার প্রথমটি হচ্ছে একজন মুসলিমকে ইসলামের দাবি অনুযায়ী বাহ্যিক যে কর্মগুলো রয়েছে আমালে জওয়েরা যেগুলো রয়েছে সে আমাল এ জাহেরা বা বাহ্যিক কর্মগুলো তাকে সম্পাদন করতে হবে দুই নম্বরে তাকে আমাল এ বাতিনা অথবা আমালুল কুলুপ অর্থাৎ অন্তর বা গোপনে যে সমস্ত ইসলামের কর্ম আপনাকে আমাকে করতে হয় সেই অন্তরের কর্মগুলো আপনাকে আমাকে সম্পাদন করতে হবে তিন নম্বরে আপনাকে আমাকে যে কর্মটি করতে হবে তা হচ্ছে মোরা কাবা দা এমাহ অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ সুবাহান আমাকে দেখছেন আমি আল্লাহ সুবাহানাকে যেন দেখছি এরকম অনুভূতি নিয়ে আপনাকে আমাকে আল্লাহ সুবাহান তালার নির্দেশগুলো বাস্তবায়ন করতে হবে ঠিক এ তিনটি জিনিসই হাদিস ব্রিলের ভিতরে নবী করিম সাল্লাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে প্রথমটি ইসলাম নামে দ্বিতীয়টি ইমান নামে এবং তৃতীয়টি এহসান নামে ছিলেন অমরবুল খতাবাদী আল্লাহ আনহু বলতেছেন ঠিক এরকম একটি মুহূর্তে তাদের সামনে একজন ধপ সাদা কাপড় পরিধানকারী ব্যক্তি কুচকুচি কালো চুল ধারী একজন ব্যক্তি উপস্থিত যার ভিতরে কোন সফরের চিহ্ন লক্ষ্য করা যায়নি এমনকি তিনি কাছেরও কোনো লোক ছিলেন না যে কেউ তাকে চিনতে পারে যাই হোক নবী কাম সাল আসালামের সামনে এসে হাঁটু বিশিয়ে বসে তার দুই হাতকে তার হাঁটুর উপরে রেখে এরপরে ইসলাম আপনি আমাকে ইসলাম হুসে এমন একটি জিনিস যার ভিতরে রয়েছে পাঁচটি রোকন পাঁচটি দায়িত্ব পাঁচটি কর্ম আর তার প্রথমটি হচ্ছে দুটো জিনিসের সাক্ষ্য দেওয়া যে এক আল্লাহ সালা সত্য আর কোন মহবুদ নেই নবী মোহাম্মদ সালাহাম তার বান্দা ও রাসুল আর সালাদ আদায় করা এবং জাকাত আদায় করা সম পালন করা এবং সামর্থ্য থাকলে হজ করা এটি হচ্ছে ইসলামের প্রথম স্তর ইসলামের দ্বিতীয় স্তর হচ্ছে ইমান যেমনটি জিবিলাম নবী কালাম সাল্লা আলাহি সাল্লামকে বললেন ইয়া মোহাম্মদ আকবির আনিল ইমান হে মোহাম্মদ আপনি আমাকে ইমান সম্পর্কে অবহিত করেন তখন নবী কারিম সাল্লাই এর প্রশ্নের জবাবে বললেন ইমান হচ্ছে তুমি আল্লাহতে বিশ্বাস করবে তুমি ফেরেস্তাতে বিশ্বাস করবে আসমানি কিতাবে বিশ্বাস করবে রসলগণে বিশ্বাস করবে বিচার দিবাসে পরকালে বিশ্বাস করবে এবং ভাগ্যের ভালো মন্দে তুমি বিশ্বাস করবে অর্থাৎ ইমান হচ্ছে এমন একটি জিনিস যার ভিতরে রয়েছে ছয়টি রোকন বা ছয়টি কর্ম এ ছয়টি কর্ম তোমাকে করতে হবে এর মধ্য দিয়ে ইসলামের তুমি দ্বিতীয় স্তর অর্থবা এ দিনের যে দ্বিতীয় যে স্তর রয়েছে ইমানের স্তর সেই ইমানের স্তরে তুমি প্রবেশ করবে নাম্বার তিন ইসলামের তৃতীয় স্তর হচ্ছে আল এহসান যেমনটি জিবরুল্লাহাম নবী কাল সাল্লাহ আলাইহাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইয়া মোহাম্মদ আকবর নি আনিল এহসান মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আমাকে ইসলামের সর্বোচ্চ যে স্তর রয়েছে সে স্তর সম্পর্কে বলেন আর তা হচ্ছে এহসান আর তখন নবী কারিম সাল্লাই বললেন এহসান হচ্ছে যে তুমি আল্লাহর এবাদাত করবে এরকম অবস্থায় যে তুমি যেন আল্লাহকে দেখতেস আর তা যদি সম্ভব না হয় তাহলে নিঃসন্দেহে তিনি যে দেখতেছেন নিশ্চিতভাবে তিনি যে দেখতেছেন সে আল ইসলাম দ্বিতীয় স্তর হচ্ছে আল ইমান তৃতীয় স্তর হচ্ছে আল এহসান ইসলামের রয়েছে পাঁচটি রোকন ইমানের রয়েছে ছয়টি রোকন আর এহসানের হচ্ছে একটি রোকন এই তিনটি স্তরকে ন্যূনতার দিক থেকে উচ্চতার দিকে আল্লাহ নবী সাল এখানে সাজিয়েছেন অর্থাৎ আল্লাহ সুবাহ তাওহীদের কাছে আত্মসমর্পণ করা আল্লাহ সুবাহন আদেশ এবং নিষেধ একগুলোর বাস্তবায়ন করা ওলবারা আতুমিনের শিরকে ওয়াহলি এবং সব ধরনের তাগুদ এবং শেরক এর সাথে সম্পর্ক ছিন্ন করা এটা হচ্ছে ইসলাম বা এ দিনের যে তিনটি স্তর সেই তিনটি স্তরের প্রথম গোলাকার বৃত্ত এটা হচ্ছে সর্বোচ্চ বৃত্ত ঠিক এরই মধ্যে রয়েছে দ্বিতীয় আরেকটি সংক্ষিপ্ত বা এর চেয়ে তুলনামূলক ছোট একটি বৃত্ত যেই বৃত্তের নাম হচ্ছে আল ইমান এখানে রয়েছে ছয়টি রোকন আর ইমান হচ্ছে আতদিক বিল জেনান অল ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আর অর্থাৎ অন্তরে বিশ্বাস স্থাপন করা মুখে স্বীকৃতি প্রদান করা এবং কর্মে বাস্তবায়ন করা এর রয়েছে ছয়টি রোকন এরপরে হচ্ছে তৃতীয় বৃত্ত এই তৃতীয় বৃত্ত প্রথম এবং দ্বিতীয় গোল বৃত্তটির চেয়েও ক্ষুদ্র বৃত্ত আর এই বৃত্তের নাম হচ্ছে আল এহসান এ ক্ষেত্রে রয়েছে একটি রোকন অর্থাৎ যেখানে এবাদাত করতে গেলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সহালা আমাদেরকে দেখতেছেন আমি আল্লাহ সোহানাকে যেন দেখছি এরকম অনুভূতি নিয়ে আপনাকে আমাকে আল্লাহ সোবাহানতলার নির্দেশগুলো বাস্তবায়ন করতে হবে যেমন একজন মানুষ সে যখন চুরি করে আর যখন সে গোপনে চুরি করতে যাচ্ছে তখন যদি সে মনে মনে এ চিন্তা করে যে তাকে কেউ দেখছে তাহলে নিঃসন্দেহে সে এই চুরি কর্ম থেকে ফিরে থাকবে বিরত থাকবে এরকমের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে জিনিসটি এ দুনিয়াতে মানুষের দৃষ্টি দিয়ে আল্লা তালাকে দেখা সম্ভব নয় কিন্তু এটা কল্পনায় রাখতে হবে এটা আমাদের জ্ঞানে রেখে ये के कजे लगाते हैं कितु द्वित जो विषयटी निसंदेहाल सोबान हतल आना के देखें ये को सन्देह रखा जा विश्वासटूकु एबादत करते और ये इसलमर सर्वोच्च स्तर ये गुड बेटार बेस्ट अर्थात इसलमर जे प्रथम गोलकार वृत्त ये जान गुड मुस्लिम एक दृष्टान एरपे इसलमर जो द्वित स्तर अर्थात ईमानर जो वृत्त यह जन बेटार মুসলিমের একটি দৃষ্টান্ত আর এর চেয়েও উচ্চ স্তরে যে বৃত্তটি রয়েছে তা হচ্ছে এহসানের বৃত্ত এ বেস্ট মুসলিমের একটি দৃষ্টান্ত এজন্য এই স্তরগুলোর অর্থাৎ এহসানের বৃত্ত থেকে কেউ যদি বের হয়েও যায় কিন্তু ইমানের স্তরে এসে অন্তত সে আর ইমানের স্তর থেকে যদি কেউ বের হয়ে যায় তাহলে অন্তত ইসলামের স্তরে এসে টিকবে আর ইসলামের স্তর থেকে যখন ব্যক্তি বের হয়ে যাবে তখন সে কুফরের ভিতরে প্রবেশ করবে এই তিনটি বৃত্তের এই পরিধি বা এই ব্যাপকতা হিসাবে আজকে সমাজে আমরা এর বাস্তবতা দেখছি অধিকাংশ মানুষই আজকে মুসলিম কিন্তু সেই অধিকাংশ আজকে মৌমিন নয় আবার অধিকাংশ যারা আজকে মৌমিন তাদের অধিকাংশই আজকে মহসিন নয় আর এ কারণেই ফার্স্ট ক্লাস মৌমিন হচ্ছে যারা এহসানের দরজা পর্যন্ত পৌঁছতে পেরেছে অর্থাৎ ইসলামের স্তর পূর্ণকর তো ইমানের স্তরে তারা প্রবেশ করত সর্বোচ্চ যে স্তর এহসান সে স্তরে তারা জীবনযাপন করতেছে এজন্য ইসলামের ফার্স্ট ক্লাস স্তর হচ্ছে এহসানের স্তর অর্থাৎ ফার্স্ট ক্লাস মহমিন হচ্ছে যে ব্যক্তি এহসানের দরজা পর্যন্ত পৌঁছেছে সেকেন্ড ক্লাস মহমিন হচ্ছে যে ব্যক্তি ইমানের দরজা পর্যন্ত ইমানের স্তর পর্যন্ত পৌঁছেছে আর থার্ড ক্লাস বা তৃতীয় ক্যাটাগারির যারা মুসলিম তারা হচ্ছে কেবলমাত্রই বাহ্যিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত অর্থাৎ তারা ইমানের স্তর পর্যন্ত পৌঁছতে পারেনি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসুন আল্লাহ সব হওয়া তারা আমাদেরকে এ দিনের এ যে গুরুত্বপূর্ণ তিনটি কর্ম তিনটি স্তর বাহ্যিক কর্ম অন্তরের কর্ম এবং সার্বক্ষণিকভাবে আল্লা সুবাহানার মোরাকা বাবা তিনি আমাকে দেখছেন সে অনুভূতি নিয়ে আমাদেরকে সব কর্মগুলো সকল সৎকর্ম করার তৌফিক দান করেন আবারও বলছি প্রথম স্তর হচ্ছে আল ইসলাম দ্বিতীয় স্তর হচ্ছে আল ইমান তৃতীয় স্তর হচ্ছে আল এহসান যে মানুষটি এ তিনটি স্তরই অতিক্রম করতে পারলো সে ফার্স্ট ক্লাস ইমান নিয়ে انشا اللہ کرتے اللہ صوبان تعالی ساتھ ساکا کرتے پہ اللہ صوبہ تعالیٰ ہم کے استر گلو اتیکرم کر مسلیم، مبمین اور محسین یہ تینٹی گنی ارجن کر اللہ سوبان تعالی ساتھ ساکا کرار توفک دان کریں مرتب پورے اللہ صوبان تعالی ہم کے یہ درازات گلو یہ استر گلو اتکرم کرکت مسلم پرکت مبمین ہار توفک دان کریں آمین واخردا علی الحمد اللہ رب اللہ عالمین وصل اللہ وسلم علی نبینا محمد ونحمل هم هدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين